আর কত কালিয়ে তোদের উপহার আসবে কখনো কত কালিয়ে যায় না কখনো বলা আর কত কাল দেশটা নিয়ে খেলবি হোলি খেলা তোদের উপহার আসবি পদে যায় না কখনো বলা দৃষ্ঠা কারো নাই রে স্বামী নয় তো বাবার কারো নাই রে স্বামীর নয় তো বাবার আর আর কতকাল দেশটা নিয়ে খেলবি হলি খেলা তোদের উপর পদে যায় না কখনো বলা এই দেশেতে ইসলামিয়ান কায়ম করা চাই কোরআন হাদিস না মানিলে তাদের রক্ষা নাই এই দেশে ইসলামী করা যায় এ দেশটাকে শুনে নাও এবার এ দেশটাকে শুনে নাও এবার আর কতকাল দেশটা নিয়ে খেলবি হবি খেলা তোদের ওপর বিপদে যায় না কখনো বলা আর কত কাল দেশটা নিয়ে খেলবি হলি খেলা যায় না কখনো গোলামি করবে কত আর মুসলমানের সন্তান তুমি কেমন দাবি দার কাজে কর্মে বাস্তবতা দেখি তাহার কাজে কর্মে বাস্তবতা দেখি তাহার দরবেশে বেশ ধোকা দিয়ে চলা যাবে না আর দরবেশ বেশ না আর আর কত কালটা নিয়ে খেলবি হলি যায় না কখনো বলা আর কত কাল দেশটা নিয়ে খেলবি হলি খেলা তোদের উপহার বিপদে যায় না কখনো বলা দেশের জন্য কত মাবন দিয়েছে জীবন তাদের কথা স্মরণ হলে কাদের উন্নয়ন দেশের জন্য কত মাবন দিয়েছে জীবন কাদের কথা স্মরণ হলে কাদের ইসলামের হয়ে যাও হুশিয়ার ইসলামের মুসলিম রেহুঙ্কার মুসলিম জাতি তাকবির তো সারো রেহুকার তাকবীর অলু আকবর ভালো আল্লাহ আকবর ভালো আল্লাহ আকবর ভালো আল্লাহ আকবর ভালো আল্লাহ আকবর ভালো আল্লাহ আকবর ভালো আল্লাহ আকবর